মানবতার সমাধান বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আশা করি বিগত পর্বগুলিতে আপনারা আমাদের সাথে ছিলেন এবং কোরআন যেই মূলনীতিগুলো কাল জয়ী মহাকাল বিধানগুলো আমাদের সামনে তুলে ধরছে যাতে আমরা ব্যর্থতা থেকে মুক্ত হয়ে জীবনকে সফলতার প্রান্ত সীমায় নিয়ে যেতে পারি আমরা যার নাম থেকে বেঁচে গিয়ে জান্নাত লাভ করতে পারি সেজন্যই কোরআন এই জ্ঞানের প্রসার আমাদের সামনে তুলে ধরেছে সাধ্যমতো আমাদের উচিত কোরআন থেকে এই জ্ঞানের মণিমুক্তগুলো আহরণ করে নিজেকে অলঙ্কৃত করা নুরানি করা সৌন্দর্যমন্ডিত করা নিজেকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা প্রিয় ভাই বোনেরা জীবন শেষ হয়ে গেলে তো আর সুযোগ থাকবে না আজকে আপনাদের জন্য আমি কোরআনকে শিক্ষার জন্য সহজ করে দিয়েছি পৃথিবীর সকল ভাষাভাষীর জন্য আল্লাহ কোরআন শিক্ষা করাকে সহজ করে দিয়েছেন নিজ দায়িত্বে সহজ করে দিয়েছেন তাহলে আল্লাহ রহমত আপনার সাথী হয়ে থাকবে আমি যখন কোরআনের ছাত্র হয়ে বসবেন কোরআন শিক্ষা করার জন্য। আর কোরআন না শিখে যাবেন কোথায় আপনি পৃথিবীর লাইব্রেরি সমূহের সকল বই পড়ে যদি মারা যান কবরের চারটি প্রশ্নের জবাব দিতে পারবেন না কারণ কবরে যে চার নম্বর প্রশ্ন হবে তিনটি প্রশ্নের পরে অমায়ুধরিক অমায়লমুখ তোমার সোর্স অফ নলেজ কি তুমি জ্ঞান অর্জন করেছ কোন বই থেকে সেখানে উত্তরটা কি হবে সেটাও হাদিসের মধ্যে বলে দেয়া আছে আহমদ বর্ণিত ছিলাম ফ আমন তুবিহি অস্ত আল্লাহর কিতাবের প্রতি মান এনেছি সত্য বলে বিশ্বাস করেছি এটা বলার পরে কি বলা হবে জানেন আল্লাহ বলা হবে আন দি আকাশ থেকে একজন ঘোষণা দেবে আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহ নিজেই বলবেন আমার বান্দা সত্য বলেছে ওকে জান্নাতের ও ওকে জান্নাতের লেবাস পরিয়ে দাও অফতাহুল জাননা ও জন্য জান্নাতের একটি দরজা একটা গেট নির্মাণ করে দাও সব আল্লাহ এই হলো কোরআন যে পড়ে তার অবস্থা আর যদি কোরআন না পড়ে কেউ মারা যায় যে প্রশ্ন করা হবে মার রব্যকে তোমার রবকে অনুসরণও করেনি কথা বলার পরে ওই ফেরেস্তার হাতে যে লোহার হাতুড়ি বা মুগুর থাকবে লোহার মুগুর দিয়ে তার কান আর এই মাথার মাঝামাঝি এমন এক আঘাত প্রহার তাকে করা হবে মুগুর দিয়ে যদি একটা পাহাড়কে আঘাত করা হয় পাহাড় মাটি হয়ে যাবে কোনো উপায় নেই এই মহাগ্রন্থ আল কোরআন না পড়ে কোনো উপায় নেই প্রিয় ভাই বোনেরা আজকে কোরআনিক যে শাশ্বত বিধানটি যে মূলনীতিটি আপনাদের সামনে তুলে সেটা আল্লাহ বলছেন সুরা আল কে আমার মধ্যে চোদ্দো এবং পনেরো নম্বর আয়াত বালিল ইনসানফসিহি বালিল ইনসান বরং মানুষ আলা আলানিহি নিজের বিষয়ে বসিওরা অত্যন্ত দৃষ্টিমান সচেতন জ্ঞানী প্রত্যেক মানুষ নিজের ব্যাপারে সে কি করছে আর কি না করছে কি মন্দ করছে কি ভালো করছে এ বিষয়ে সে অত্যন্ত সচেতন অত্যন্ত জ্ঞানী ছিল এই জন্য আমি জাকাত দিই নি আমি এটা করতে পারিনি আমার পর্দা ছিল না কারণ আমার স্ত্রীর সমস্যা ছিল এই জন্য আমি এটা করতে পারিনি আমি দায়ী রাখতে পারিনি কারণ তখন সব অন্যরকম একটা অবস্থা ও যতই এসব ওজোর আপত্তি অজুহাত পেশ করুক না কেন সে আসলে থাকিলে উপায় কোন কাজ হবে না আল্লাহ তো জানেন সে জানে সে উদ্যগ নেলে সে পারত যদি এখানে না পারতো চলে যেত সে ওখানে গেলে সেটা বাস্তবায়ন করতে পারতো প্রিয় ভাই বোনেরা এটি একটি মানুষের আত্মিক বিধান মানুষের যে আত্মশুদ্ধি মানুষের নিজকে যে পরিশুদ্ধ করার একটা দায়িত্ব মানুষের রয়েছে সে আত্মপরিশুদ্ধীকরণের যে একটা দায়িত্ব আছে রাজকীয়ত নফসের যে একটা বিষয় আছে নিজের নফসের মধ্যে যেসব রোগ ব্যাধি আছে নিজের ব্যক্তিসত্বার মধ্যে যেই ব্যাধিগুলো আছে রিপুগুলো আছে যে হিংসা যে ক্রোধ যে লোভ যে মোহ ইত্যাদি এসব কুপ্রবৃত্তিগুলো যা আছে এগুলোকে পরিশুদ্ধ করার জন্য এই আয়াতটিকে সামনে রাখলে ইনশাল্লা আমরা নিজেরা নিজেরা কোরআনার এবাদতী দিয়ে শিক্ষা দিয়ে আমরা পরিশুদ্ধ হতে পারবো বালিল ইনসান ওয়ালা অধিকাংশ মানুষের পৃথিবীতে নিজের দোষ সম্পর্কে সচেতন নয় আমরা অন্যের দোষ যতটা আমরা বুঝি অন্যের দোষ সম্পর্কে সচেতন আসলে উচিত ছিল নিজের দোষ সম্পর্কে সচেতন হওয়া যা আমার মধ্যে কৃপণতা আছে আল্লাহ আমার কিপনাতা দূর করে দেন কেন আমার সম্পদ পড়ে আছে আমি একজন ফকির কে দান করছি না একজন আলেমকে ধর্ম প্রচারের জন্য আমি কেন আমি করতে পারি, জামাতে হাজির হচ্ছি না কেন আমি ফজরের সময় ঘুমিয়ে থাকছি কেন আমি জামাতে যাচ্ছি না কেন আমি জাকাতের মধ্যে জাকাত দিচ্ছি না আমার হজ ফরাজ হয়ে আছে কেন আমি হজ করতে যাচ্ছি না আমরা করতে যাচ্ছি না এই যে বিষয়গুলি মানুষ বুঝে অলসতার কারণে এবং কৃপণতার কারণে রাখে সেগুলো কুল্লি হুমাজা তিল্লু ধ্বংস প্রত্যেক পরনিন্দাকারীর জন্য যে সম্মুখী পিছনে পরনিন্দা করে আল্লা জি জামা আদাদা যে সম্পদ সঞ্চয় করে রাখে আর সেটা গুনতে থাকে অতএব নিজের দোষটা বুঝুন নিজের মধ্যে কি কি দোষ আছে সেই দোষ সম্পর্কে সচেতন হন আল্লা তুর আসামসের নয় নম্বর আয়াতে তিনি অনেকগুলো কোসম করার পরে বলেছেন কদে আফলা হেমান ওই ব্যক্তি অবশ্যই সফল হবে যে তার নিস্তাকে তার দোষগুলো থেকে থেকে করল পবিত্র করল পরিশুদ্ধ করলো আত্মশুদ্ধি করল তাহলে সে আফলাহা সে কামিয়াব হয়ে যাবে মানুষের মধ্যে যে একটা হিংসার দোষ থাকে যেমন একজন বিদ্যান ব্যক্তি সে হিংসা করে যে আমার সমাজ যদি আরেকজন বিদ্যান হয় তাহলে আমার মান মর্যাদা কমে যাবে অতএব আমার সমাজে আর কেউ বিদ্যা না একজন আলেম যদি মনে করে আমার সমাজে আরেকজন যদি আলেম হয় তাহলে তো আমার সম্মান কমে যাবে আমি যে পাচ্ছি কমে যাবে। যে একটা স্টেজ আমার নির্মাণ দাওয়াত গুলো পাচ্ছি ভাগ বসালে যাবে এই যে হিংসা এটা এত বড় রোগ আল্লাহ তাল নবী সাল্লাম তিনি বলেন হিংসা সব পূর্ণকে তেমন ভাবে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে যেমন আগুন লাকড়ি খড়ি খেয়ে ফেলে আগুন যেমন তার ইন্ধন খেয়ে ফেলে জ্বালানিকে নিঃশেষ করে ফেলে ঠিক হিংসাও একটা আগুন এটা সকল পুণ্যকে খেয়ে ফেলবে ধ্বংস করে দিবে হিংসার বসীভূত হয়ে সমাজে অনেক অশান্তি একজন ডাক্তার ডাক্তারকে দেখতে পারে না একজন আলমকে দেখতে পারে না এজন্য আমাদের মধ্যে যে সব দোষগুলো আছে যতই আমি নির্দোষ বলে আমি আল্লাহর কাছে আমি কেমন মদানে পার চেষ্টা করব। কিন্তু ওগুলো দিয়ে কাজ হবে না কারণ মানুষ স্পষ্ট ভাবে জানে তার ভেতরে কি কি দোষ আছে অতএব এসব দোষ ত্রুটি থেকে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি সেই চেষ্টা অবশ্যই আমাদেরকে করতে হবে সচেতনভাবে প্রিয় দর্শক শ্রেতা ভাই বোনেরা আজকে এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি ইনশাল্লাহ বিরতি শেষে আবার হাজির হবো আপনাদের সামনে আমাদের আল জীবন ঘনিষ্ঠ বিধি বিধানের এই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত অপেক্ষার পালা আসসালামু আলাইকুম আরহামাকাত বলতে যেটা এটার নাম এগুলো হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবেন অসৎ কাজের নিষেধ কাজে Zaffar bin Mohsin, Dr. Hafiz A.B.M. Hezbollah, Ahladullah bin Muhammad Dilawar Hussain, Shahidullah Khan Madani, Abdul Razak bin Yusuf, Dr. Abubakar Muhammad Zakariya, Jahangir Alamir Upusthapun. Any way, if you have a question, you should have a question. You should have a question. You should have a question. You should have a question. You should have a question. You कथाजेबिकाश आज रुप्रचार सकाल साढ़े छंगेज और Hell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 নাইক দেখুন প্রিয় দর্শক শ্রোতা ভাই মনের আমরা ফিরে আসছি যে আত্মশুদ্ধি আসলে নিজেকে পরিশুদ্ধ করা কোন প্রয়োজন নেই শুধু আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য সালাত পড়েন তাহলে তো ফয়দ জাহান দুর্ভোগ ওই মুসলিদের জন্য আল্লা যারা সলাৎ থেকে উদাসীন থাকে আল্লাহ যারা মানুষকে দেখায় লৌকিক জমাতে গিয়ে হাজির হয় আল্লাহকে খুশি করা তার কোনো মানসিকতা নেই মনে রাখবেন সমাজ আমাকে ভালো বলুক মানুষ দেখুক যে আমি নামাজ পড়ি মানুষ দেখুক যে আমি বারবার হজ করি অমরা করি মানুষ দেখুক যে আমি খুব দান করি মানুষ দেখুক যে আমি খুব বড় কারি খুব সুন্দররা তারা যত আমল করবে সে আমলের দেখি এগিয়ে গিয়ে সেগুলোকে বিক্ষিপ্ত মতো উড়িয়ে দেব কোনো কাজ হবে না কাজ করতে হবে শুধু আল্লাহর জন্য নিজেকে পরিশুদ্ধ করতে হবে সব সেদিক থেকে লৌকিকতা শিরিক থেকে আরেকজনকে আল্লাহ আলাদা সম্পদ দিয়েছেন এতে আমার কি যায় আসে আমি কেন তাকে হিংসা করব। কারণ আমি তো আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ ওকে যেমন দিয়েছ আমাকেও দাও তোমার কাছে তো অভাব নেই তাকে দিয়ে এসে আমি খুশি তাকে তুমি আরো দাও আল্লাহ আমাকেও তুমি দান করো এটা হলো একজন ইমানদারের ইমানের দাবি কিন্তু হিংসার দোষ ভিতরে পোষণ করলে সব আমল খেয়ে ফেলবে বরবাদ করে ফেলবে প্রিয় ভাই বোনেরা মানুষ আসলে মানুষের ব্যাপারে খুবই সচেতন কেমতের ময়দানে কাফাররা কত তর্ক করবে যে আল্লাহ আমাদের এই সমস্যা ছিল এই আমরা তোমাকে মানতে পারিনি কোনো নবী পাইনি কোনো কোরআন পাইনি কোনো আয়াত পাইনি কোনো জ্ঞান পাইনি কিন্তু আসলে সে জানে নবীও পেয়েছিলাম আয়াতও পেয়েছিলাম জ্ঞানও পেয়েছিলাম সব পেয়েছিলাম শুধুই নিজের ভোগ বিলাসের পিছনে ছুটে গিয়ে আমি নিজের স্বার্থ চরিতার্থ হবে না সেই জন্যই আমি এগুলো পালন করিনি কিন্তু যত সে ওজন পেশ করবে আল্লাহ তালা তো জানেন যে সে জানে সে মিথ্যা বলছে না হাত কেমক যাবৎ তারা তোমাকে বিচারক হিসেবে মেনে নেয় ফিমা সাজারাবাই না হোম তাদের মধ্যে যত ঝগড়া বিতর্ক হবে সকল বিতর্কের বিষয়ে যতক্ষণ তারা হাকে বিচারক হিসাবে তারপর তুমি যে বিচার করে দিলে সে বিচার সম্পর্কে অন্তরের সামান্যতম কোনো সংকোচ তারা বোধ করতে পারবে না অন্তরে যদি সালাদ পড়তে ভালো লাগে না দায়ী রাখতে ভালো লাগে না হিজাব পালন করতে ভালো লাগছে না হালাল খেতে হবে সুদ খাওয়া যাবে না ভালো লাগছে না তারপরে ধূমপান করা যাবে না শুকুরের গোস্ত খাওয়া যাবে না কুকুরের গোস্ত খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এই যে খালি যাবে না যাবে না খুব ভালো লাগছে না মনের মধ্যে সংকোচ বোধ হচ্ছে আল্লাহ বলছেন এই সংকোচ যতক্ষণ থাকবে তোমার ইমান নেই তোমার তোমাকে নিঃসংকোচে ইসলামের সব কিছু তোমাকে মেনে নিতে হবে জীবন বিধান ভালো লাগছে না হালাল হারাম বাজ বিচার করে চলতে হবে যা তা করা যাবে না যা তা বলা যাবে না যেখানে সেখানে যাওয়া যাবে না যে কোনো মেয়ের সাথে প্রেম করা যাবে না ভালোবাসা দেয়া নেয়া করা যাবে না ইত্যাদি খালি বিধিনিষেধ ভালো লাগে না যদি ভালো না লাগে তোমাকে বুঝতে হবে তোমার ইসলামের কোন একটা জিনিস যে অপছন্দ করবে তার সব আমল বাতিল হয়ে যাবে কোন একটা জিনিস আপনার কাছে খারাপ লাগে কিনা ইসলামের কোনো একটা জিনিস খারাপ লাগে কিনা অপছন্দ লাগে কিনা আপনার মনে আপনি খুঁজে দেখুন যদি অপছন্দ লাগে আপনি নতুন করে ইমান আনুন আল্লাহর কাছে আল্লাহ আমাকে আমার ইমানকে তাজা করে দাও আমার ইমান বাড়িয়ে দাও দোয়া করতে হবে কারণ ইসলামের কোন জিনিস ঘৃণা করা যাবে না অপছন্দ করা যাবে না তাহলে ইমান বরবাদ হয়ে যাবে যেটাই আয়তল্লা বলেছেন যে আপনি যে ফয়সালা দিলেন সেই ফয়সালার উপরে আর কোনো ফয়সালা নেই যেই কোন আইন বিধান পারিবারিক জীবনে ইসলাম যে বিধান দেবে নিঃসংকোচে মেনে নিতে হবে সামাজিক জীবনে যে বিধান দেবে অর্থনীতির যে বিধান দেবে তারপরে বিধিবিধান আমার বিধান মানতে তোমার কিসের সংকোচ ওইসালিমু তিমা পরিপূর্ণ ভাবে সেটাকে তসলিম করে নিতে হবে আত্মস্থ করে নিতে হবে গ্রহণ করে নিতে হবে না হলে ইমান থাকবে না প্রিয় ভাই বোনেরা মানুষ আসলে নিজের ব্যাপারে সচেতন যে আমার ভিতরে কি দোষ আছে আমার ভিতরে কি বীর আছে অহংকার আছে ইসলামকে না মানার প্রবৃতি আছে মুনাফে আছে কুফুর সেবে কাছে কত রকমের খারাপ মনোবৃত্তি আছে মনের বুঝে সেটা মনের বুঝে কিন্তু সে দুনিয়ার ভোগ বিরাসিতার লোভে সে এগুলোকে চিকিৎসা করা উচিত আল্লাহ বলেছেন রসুলের ভূমিকা হল ইয়াতিম রসুল মানুষের সামনে আল্লাহর করেন গুলো তিনি আমত করেনা রোগ ব্যাধি থেকে অন্তরের হার্ট ডিজিজ থেকে মানুষকে তিনি পরিশুদ্ধ করেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন নিজেকে আত্মশুদ্ধ করতে হবে। আসলে দেখুন আমাদের পিতা আদম আলহি সালাম তিনি আত্মসচেতন ছিলেন আল্লাহ যেটা বলেছেন মানুষ নিজের বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট সে সচেতন তার ভিতরে কি দোষ আছে কি দোষ নেই যদিও সে বাছার জন্য দোষ করার পরে সে অনেক সাফাই আত্মপক্ষ সমর্থন করে অনেক ভক্তিতা করে আদালতের সামনে সে ধর্ষণ করে এসেছে ডাকাতি করে এসেছে কিন্তু সে আদালতে গিয়ে নিজেকে সেভ করার জন্য কত রকম আত্মপক্ষ সমর্থনের যুক্তি সে দাঁড়া করায় অথচ সে বুঝতে পারছে যে আমি আসলে অপরাধী তার মন শতবার সাক্ষ্য দিচ্ছে যে আমি অপরাধী খুব ভালো লাগে অথচ তার অন্তরে যা আছে এই বিষয়ে সে আল্লাহকে সাক্ষী রাখছে সে যতই নিজেকে পবিত্র হিসেবে প্রমাণিত করার জন্য কসরত করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু তার অন্তরে সাক্ষ্য দিচ্ছে যে আসলে অন্যায়টা আমি করেছি এই চর্যবৃত্তি আমি করেছি অর্থ আমি করেছি সরকারি সম্পদ আমি হরণ করেছি অপরাধ করে থাকলে তার ভিতরে কিন্তু সাক্ষ্য আসে যে মুখ চেষ্টা করে নিজেকে বাঁচাবার জন্য তো বাবা আদম কিন্তু এমন ছিলেন না আদম আলি সাল্লাম যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন ফল খেয়ে তিনি বুঝলেন যে আমি বিরাট অন্যায় করে ফেলেছি আল্লাহ তো আমাকে নিষেধ করেছিলেন আমি কেন জানাতে থাকার অতিরিক্ত এটাই তাদের দায়িত্ব আদম আলাহিসালাম নিজের দোষ স্বীকার করার কারণে ক্ষমা পেয়ে গেছেন নিজের দোষ স্বীকার করা এত বড় ইবাদত নিজের অন্যায় স্বীকার করাটা এত বড় বাদত প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বিনেরা দোষ হয়ে যেতেই পারে মানুষ মাত্র মানুষ ভুল করতেই পারে ভুল করা অন্যায় নয় ত্রুটি হয়ে যাওয়া এটা কোনো অন্যায় নয় বড় অন্যায় নয় বড় অন্যায় হল দোষ ত্রুটি হওয়ার পরে অস্বীকার করা নিজেকে নির্দোষ মনে করা সেটা বড় অন্যায় শয়তান অন্যায় করেছিল আল্লাহ নির্দেশ পালন করেনি। অন্যায় করে আর সে অহংকার করেছিল এই জন্য সে নিজেও মরদুদ হয়েছে তার সন্তান সন্ততি বংশধ সবাই মরদুত হয়েছে চিরজাহান নামে অভিশপ্ত হয়েছে কিন্তু আদম আলাহিম এই ভুলটি করেননি আমাদের পিতা আদম মা হাওয়া ভুল স্বীকার করে নিয়েছেন আল্লাহ সাত নম্বর আয়াত আদমার হাওয়া উভয় বললেন রাব্বানা হে আমাদের আমরা নিজেদের উপর অনেক অত্যাচার করেছি ইমানা যদি আমাদেরকে কিছু কালেমা শিখে নিলেন সেজন্য আল্লাহ তালা আদমের সেই তবা কবল করলেন আল্লাহ তো তবা কবল অত্যন্ত দয়ালু প্রিয় ভাই বোনেরা যত গুণাই হয়ে যাক না কেন নির কথা নেই অহংকার নেই আল্লাহ করে যদি আপনি আজাব দেন আজাব দেওয়ার ক্ষমতা তো আপনার আছে তারা তো আপনার বন্ধা আমরাও আপনার বন্ধা ওই হাকিম আর যদি আপনি ক্ষমা করে দেন আপনি তো মহা মহাবিজ্ঞানী আপনি ক্ষমা করার ক্ষমতা রাখেন আপনি ক্ষমা করলে কে কি বলতে পারে প্রিয় ভাই বোনেরা অতএব নিজের দোষ সম্পর্কে সচেতন হওয়া এটা অন্যতম একটি এবাদত এত বড় আবাদত যে এর বরকতে আপনি ক্ষমা পেয়ে যেতে পারেন যেমনটি আমাদের মাতা পিতা দুজনেই এই আত্মদোষ সম্পর্কে সচেতন হয়ে দোষ স্বীকার করে ক্ষমা প্রাপ্ত হয়েছিলেন স্বপ্ন বীরে নিজেদেরকে জালিম বলে আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করেছিলেন দোষ স্বীকার করেছেন এটা সন্ন্যতলাম আপনি আমাকে ক্ষমা করেন আমার মাথা পিতার হক আদায়ের মধ্যে কত ত্রুটি আছে আল্লাহ আপনি ক্ষমা করেন মানুষ বিপদে পড়লে বলে যে আমি আল্লাহর কি দোষ করেছি আল্লাহ কেন এই বিপদ দিল নজবুল্লাহ তোমার দোষ ছাড়া কিছু আছে ঠিক করি তখন তিনি আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন যেটা সুরাহুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ কোরআনে কোট করেছেন যে বিষয়ে আমি জানি না সেই বিষয়ে আপনার কাছে কোনো প্রার্থনা করার থেকে আমি পানা চাই আমি ভুল করেছি না করেন আমি ধ্বংস হয়ে যাবো আমি যে আমার সন্তান হোক না আমার সন্তান সে যখন কাফের আপনাকে স্বীকার করে না আমি এ সন্তান দিয়ে কি করবো আমিও তাকে তেজ্য করে দিলাম আমার উচিত ছিল তেজ্য করে দেয়া আমি তার জন্য যে ক্ষমা চাইলাম অন্যায় করলাম আপনি আমাকে ক্ষমা করে দেন সব একজন নবী তারে এ দোষা স্বীকার করে আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মুসা আলাহিসাল্লাম সম্পর্কে আঠাশ নম্বর ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রব্বে ইনাম তুনা সাল্লাম একজনকে হত্যা করে ফেললেন থাপড় দিলেন নিয়েছিল না হত্যা করার কিন্তু তাপড়কে সে মরে গেল মুসা আল্লাহাম আল্লাহ আমি জলুম করেছি আমার উপরে আমি জালিম হয়েছি একটা প্রাণ নষ্ট করে ফেললাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও দেখুন ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সব ঠিক যুগেও কিছু মানুষ তবুক যুদ্ধে যেতে পারেননি তবুক যুদ্ধে অস্বীকার করেছে এই পরিবারের মায়া এই মায়া সেই মায়া যায়নি স্বীকার করে নিয়েছে আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করেছেন প্রিয় ভাই বোনেরা তাহলে আমরা সবাই নিজের দোষ সম্পর্কে আসলে জানি যত বিপত্তি হয় জীবনে নিজেদের দোষেই হয় নিজেদের ত্রুটি কারণে হয় মারাত্মক যে দোষ তার খামাকা দোষ আল্লাহকে দিচ্ছে অন্যকে দিচ্ছে অতএব এই অপরাধ থেকে আমাদের তব করা উচিত আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আজকে এখানে এই তিটা খাটেন দিচ্ছি আচ্ছা আসসালামুকাইকুম ও রহমতুল सुरक्षित पवित्र जक दान अर्थ पलट्रायन बैंको रोड बार्मिंग पाउंड एकोंटाम्बर 011-32-301 आइबेन जी बी बान्डो एल ओ वाईडी 3096-3401-0241-922 सट कोड 30-008-3 स्वेफ बी आइसी कोड आइबी ओ बी जी बी बाईश टाका पाठी आमदरी इमेल कोरून admin at pctv.tv pctv मानोवतर समधान যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আমি যে বিষয়ে পেয়ে গেলো অহুম হুতাদ তারাই হলো একপাত তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো जन्म जाह पचंद करें देखातर मर्यादा आज रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीच टी बांगल